বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন হালাল হারাম ইসলামী অর্থনীতি বিভিন্ন দিক এবং ক্ষেত্রে মানুষের করণীয় কর্তব্য কি হারাম বর্জন করে হালাল অর্জন করা এটাই হচ্ছে ইসলামের বাঞ্ছনীয় এবং আমাদের জন্য বাঞ্ছনীয় যে আমরা হারাম বর্জন করে হালালকে অবলম্বন করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মামিন বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন ব্যবসা বিভিন্ন কারবার ইত্যাদি সম্পর্কে বলছিলাম আজকে সেই শ্রেণীর একটি আলোচনা আলোচ্য বিষয় যে মানুষ জালিয়াতি করে কামাই করে অনেক কিছু জালিয়াতি করে ভুয়া ভানিয়ে তারই মাধ্যমে চাকরি করে তারই মাধ্যমে ব্যবসা করে এটা কদ্দূর বৈধ অথবা অবৈধ এটা আমরা জানবো দেখবো আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারব যে জালিয়াতির মাধ্যমে কিভাবে মানুষ উপার্জন করে কৃত্রিম বা নকল দলিল নকল দলিল বানিয়ে আপনি কোন জমি জবরদখল করে খাচ্ছেন নকল দলিল বানিয়ে আপনি কোনো ঘর ভাড়া নিয়ে ঘরে বাস করছেন নকল সার্টিফিকেট বানিয়ে আপনি সেই সার্টিফিকেটের চাকরি নিচ্ছেন नकल भावचार बनिए कम्पानी के कि मालिक के पेश कर सरकार के देखिए पैसा भांग जालियाार्जन हाराम कर लेते पक्ष क्षतिग्रस्त है प्रकृत हकदार निज हक वंचित दुखर विषय जाल जोचुरी कर खावार लोक समाजे वर्तमान से कथा अपनारा जानते পর্যভুক্ত বলে আমরা বলতে বাধ্য হচ্ছি সুতরাং এই পর্যায়ভুক্ত বিষয়গুলোকে আপনারা খেয়াল করবেন যারা শুনবেন তারা ধারাবাহিক ভাবে তো শুনবেন না বিভিন্ন সময়ে শুনবেন এই হিসাবে অনেক কথা বারবার আসছে সেটা কিন্তু আমাদের জালিয়াতি বা আমাদের যে বিষয় সেই বিষয়ের সাথে সম্পৃক্ত বলে আমরা বলতে বাধ্য হচ্ছে। দলিল নকল করে পরের জমি জায়গা জবরদখল করে চাষ বাস করে জালিয়াতি করে খাওয়ার সামিল তেমনি নকল সার্টিফিকেট বানিয়ে শো করে চাকরি নেওয়া আর সেই নকল সার্টিফিকেট নিয়ে চাকরি নেওয়া বা পেশ করে চাকরি নেওয়া বৈধ নয় হারাম এখন প্রশ্ন হল যদি কেউ সার্টিফিকেট নকল বানিয়ে চাকরি নেয় তারপরে চাকরি যেটা করছে যে কাজটা করছে সে মেহনতের বলে করছে এবং সে তার সেই কাজের যোগ্য যে কাজটা করছে সে কাজে কোনো রকম ত্রুটি করে না তাহলে যে বেতনটা নেবে সে বেতনটা হারাম না হালাল ঢুকেছে হারাম উপায়ে হারাম মানে অবৈধ জাল সার্টিফিকেট দিয়ে কিন্তু কর্মস্থলে কর্মক্ষেত্রে সে ঠিক আছে যে কাজ তাকে করতে দেওয়া হয়েছে সে কাজের যোগ্যতাও আছে কাজ চালিয়ে যাচ্ছে কাজে কোনো ত্রুটি নেই আর কাজের ওপরেই কি নিচ্ছে বেতন নিচ্ছে এখন এই বেতন খাওয়া তার জন্য হালাল না হারাম যদি যোগ্য হয় এবং কাজের বিনিময়ে সে যে কাজ করছে সেই কাজের সত্যিই সে যোগ্য হয় তাহলে তার জন্য বেতন হারাম হবে না কিন্তু চাকরিটা যে নিয়েছে তার জন্য হারাম এবং তার গোনা হবে উদাহরণস্বরূপ আপনি হজ করতে যাবেন এখন হজে এমন অবস্থা যে আপনার পাসপোর্ট আপনার হালাল টাকা আপনার সবকিছু ফিট ফাট খালি সমস্যা হচ্ছে পাসপোর্টটা পাসপোর্টটা নকল বানিয়ে আপনি গেলেন কিংবা নকল ভেসাতে গেলেন কিংবা নকল ভাবে গেলেন কিংবা চুরি করে গেলেন তাহলে আপনার হজটা হবে না হবে না ওলামাগন বলছেন তার হজ হয়ে যাবে কিন্তু বানিয়ে সে চাকরি নিচ্ছে তাহলে চাকরি যদি তার যোগ্যতা ঠিক থাকে সে কাজের যোগ্যতা ঠিক আছে সে কাজও ঠিক করছে এবং কাজের বিনিময়ে সে পারিশ্রমিক বেতন নিচ্ছে তাহলে তার বেতন হারাম হবে না কিন্তু এইভাবে চাকরি নিয়ে যেমন ঘুষ দিয়ে চাকরি হ্যাঁ এইভাবে চাকরি নেওয়াটা তার জন্য হারাম জায়েজ না এবং তার জন্য তাকে করতে হবে। নকল সার্টিফিকেট বানিয়ে নিজ আত্মীয়কে মর্যাদায় উচ্চ করে স্কলারশিপ দিয়ে বিদেশ পাঠানো এবং আসল হকদার ও যোগ্য ছাত্রকে কে বুড়ো আঙ্গুল দেখানো কোন কোনো প্রতিষ্ঠানে এরকম হতে পারে স্কলারশিপ আছে তো প্রতিষ্ঠানের যারা হত্যাকর্তা তারা নিজের আত্মীয় ছাত্রদেরকে সেই স্কলারশিপ পাইয়ে দেয় আর আসল যোগ্য যারা তারা বঞ্চিত থেকে যায় যারা নম্বর আনে তারা পায় না আর কোনো হয় এই রকম স্কলারশিপ হারাম যে করছে তার জন্য জালিয়াতি এটা আর এই জালিয়াতি তার জন্য হারাম আর যে যাচ্ছে তার জন্য হারাম অপরকে নিজের নামে পরীক্ষায় বসিয়ে পাস করে সার্টিফিকেট অর্জন করা ও একটা জালিয়াতি নিজে পারবে না কি করলো পরীক্ষা দিয়ে আছে। মোট কথা এইসব জালিয়াতি ইসলামে বৈধ নয় তারপর পরীক্ষায় চিট করে পাস করা দেখেছেন পরীক্ষা তাবিজ পরীক্ষা তাবিজ হাতে গুটিয়ে কোথাও গুটি আল্লাহ কোথা কোথা না রেখে মানুষ প্রশ্ন দেখে চিট খুলে জালিয়াতি এবং এই জালিয়াতি ইসলামে বৈধ নয় বৈধ নয় এইভাবে চাকরি নেওয়া আর বৈধ নয় কোন শিক্ষকের বৈধ নয় যে সে এই নকল দেখে চুপ থাকা অনেক সময়ে শিক্ষক দেখছে যে ছাত্র নকল করছে কিন্তু কিছু করে না চোখা জানি না কেন তার কোনো স্বার্থ আছে ঘুষ খেয়েছে অত ভাবছে না করে স্কুলের নাম হবে যাই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তিনি সমহে অন্যায় করছে আপনি দেখে অন্যায় সহ্য করছেন এরকম কেন ঘৃণা যখন আসবে তখন তারও উপরে ঘৃণা আর তোমারও জন্য ঘৃণা তুমি অন্যায় দেখে চুপ থাকবে এটা বৈধ নয় অভিজ্ঞ ব্যক্তিকে অনেক সময় স্কুল কলেজ বা মাদ্রাসার ছাত্রদেরকে এক একটি বিষয়ে গবেষণামূলক প্রবন্ধ বা বই লিখতে আদেশ করা হয় অনেকে তা নিজে লিখতে না পেরে অর্থের বিনিময়ে অপরের নিকট লিখিয়ে নেয় আপনি পাচ্ছেন না আপনি পয়সার বিনিময়ে দিলেন অনেক সময় লিখে আনতে বলা হয় বাপ শিক্ষিত লিখে দিল। মা শিক্ষিতা মা লিখে দিল এরকম করে ছাত্রকে কোন নম্বর দিয়ে দেওয়া পরীক্ষায় করিয়ে ছাত্র এসব এক এক প্রকারের ধোকাবাজি এবং জালিয়াতি যারা লিখে দেয় তারা ওই ছাত্রদের ক্ষতি করে এবং কর্তৃপক্ষকে ধোকা দেয় ছাত্রদের ক্ষতি হয় না হয় না যারা নকল করে পাস করে তারা আসলে আত্মহত্যা করে তারা নিজেরা নিজেদের কোনো জ্ঞান বুদ্ধি নেই নিজেরা পড়াশোনা করে না নিজেরা অলস আর অলসের মাথায় সারা বছর কি থাকলো তার নিজে বোকাকে বোকাই থেকে গেল নিজের ক্ষতি নিজে করে আর কর্তৃপক্ষ কে দেয় আর তার জন্য এটি অন্যায় কাজের সহযোগিতার সামিল সুতরাং তাদের যারা পয়সা কামায় যারা পয়সা নিয়ে লিখিয়ে দেয় তাদের অর্থ কিন্তু শো করা হয় পেশ করা হয় কি মনে করেন অর্গানাইজ করছেন দু বছর থেকে আর আপনি হাজরিতে দেখাচ্ছেন কছরের দশ বছর ২০ বছর চলছে আপনারা করে আসছেন যাতে করে আপনাদের মাদ্রাসা বা আপনাদের স্কুল অনুমোদন করছেন তার হত্যা যারা আছে তারা আপনার সহযোগিতা করছে এই হিসাবে আপনাদের জালিয়াতে সহযোগিতা করছে আর জালিয়াতি জালিয়াতি সেটা কোনোদিন বৈধ হতে পারে না চাহে সরকারের সাথে চাহিক এর সাথে মুসলিম জালিয়াতি করতে পারে না কোনো কিছু নকল করতে পারে না কাউকে দিতে পারে না প্রসঙ্গে আপনাদেরকে বিভিন্ন উদাহরণ কথা বলছিলাম আর তার মধ্যে এমন একটা কথা প্রতিষ্ঠানের বা মালিকের মাল কিনতে গিয়ে রসিদে বেশি লিখিয়ে কম অর্থ দিয়ে বাকি নিজে পকেটে ভরা মালিক আপনাকে মাল কিনতে দিয়েছে আপনি দোকানে গেলেন দোকানদারের সাথে আপনার কন্টাক্ট আছে অথবা নেই যখন লেখানো হলো লেখানো এত টাকার মাল হলো সেখান থেকে কিছু লেস করা হয় সেই লেসটা না লিখে এমনি কম নেওয়া হয় এবং বাকি টাকা ফেরত দেওয়া হয় বা কম নেওয়া হয় কিন্তু হিসাবে যে টাকাটা আছে সেই টাকাটা শো করে মালিককে আর দোকানদার যে টাকাটা কম নিয়েছে সেই টাকাটা যায় কোথায় নিজের পকেটে এটাও এক প্রকার ধোঁকা ফাঁকি এবং জালিয়াতি অনেকে আবার জাল ভাউচার বানিয়ে নেয় আপনি গাড়ি চালাচ্ছেন মালিকের গাড়ি কিংবা সরকারের গাড়ি আপনি দেখালেন যে আমি তেল ভরেছি বা পয়সাটা আপনার পকেটে এলো কর্মবিষয়ে দুর্ঘটনা ঘটলে তার চিকিৎসার দায়িত্ব কোম্পানি নিয়ে থাকে গাড়ি গস্ত হলে তার খরচ কোম্পানি বহন করে থাকে কিন্তু কারো যদি কর্মের বাইরে দুর্ঘটনা ঘটে এবং কর্মের ভিতরে বলে চালিয়ে দেয় সেটাও হবে জালিয়াতি আপনি কোম্পানির গাড়ি চালান গাড়ি যদি কোম্পানির কাজে যাওয়া আশা করে বাই চান্স যদি দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে সেই ক্ষতিকে বহন করবে কোম্পানি কিন্তু মনে করুন আপনি কোম্পানির কাজে চাকরিতে আছেন কিন্তু গাড়ি নিয়ে আপনি নিজের কাজে গিয়েছিলেন নিজের কাজে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল যখন আপনার গাড়ির ক্ষতি ইত্যাদি আপনার নিজের ক্ষতির হিসাব দিলেন তখন মালিককে বললেন যে কোম্পানির কাজে এটা কি হলো এটা এক প্রকার বড় খেয়ানত এবং জালিয়াতি যার ফলে আপনি কোম্পানির নকশান করেন যেটা আপনার ঘরে যেত সেটা আপনি কোম্পানির ঘরে চাপিয়ে দিলেন এটাও এক প্রকার বড় জালিয়াতি দুই জায়গা বা দুই সময়ে কর্মদায়িত্ব নিয়ে চুক্তি করে তা রূপে পালন না করে পূর্ণ বেতন খেয়ে যায় কিভাবে একই সময়ে আপনি দুই জায়গায় চাকরি নিয়েছেন দুই মসজিদের মজেন মসজিদে তারপরে গিয়ে মসজিদ এমনও অনেক কাজ আছে দু জায়গাতে করা যায় তার ফলে আপনি মালিককে ফাঁকি দিচ্ছেন যার ফলে যে বেতন আপনি খাচ্ছেন ডবল করে ডিউটিতে আপনি আসছেন আপনার সময় হচ্ছে সকাল সাতটা থেকে বিকাল কটা চারটে না বেশ যাই হোক এখন ডিউটিতে এলেন আপনি আটটার সময় কিন্তু লেখার সময় লিখলেন কটা সাতটা এটা এক প্রকার জালিয়াতি যাতে আপনার বেতন কাটা না যায় যেখানে বেতন কাটা হয় এখন আপনি দেরিতে এলেন এসে আপনি ফার্স্ট টাইম লিখে দিলেন এসে ফার্স্ট টাইম লিখে দিলেন মাসা কত বড় ভালো চাকুরে যে অফিসে আসে অথচ এসে শেষে পরে লিখিয়ে দিয়েছে আগে এখন আবার নতুন সিস্টেম হয়েছে যে প্রত্যেককে কার্ড দেওয়া হয়েছে সেই কার্ড এসে মেশিনে ঢোকাবেন তো আপনার অটোমেটিক হাজিরি হবে কার্ড না ঢোকালে আপনার হাজির হবে না যখন যাবে তখন তোমার কার্ডটা ভরবে তখন আমার কার্ডটাও ভরে দেবে ঢুকে যাবে এরকমও হচ্ছে জানিনা এখানে কোথাও চালু আছে কিনা আমাদের ওখানে আছে তখন বন্ধু কার্ডটা ঢুকিয়ে দিচ্ছে তার মানে আপনি ঘরে বসে আছেন অফিসে আপনার হাজির হয়ে গেল কারো আঙ্গুল যে ছাপ মিলবে না এখন তো ভিসা লাগাবার সময় হ্যাঁ ইমিগ্রেশন করার সময় আঙ্গুলের ছাপ এখন অপরাধী ধরা বিশাল মানে ব্যাপার আল্লাহ তালা কি সৃষ্টি আজব সৃষ্টি আল্লাহ তালা এমন সৃষ্টি করেছেন যে আঙ্গুলে ছাপের সঙ্গে কারো মিলবে না এই অফিসে অফিসে এখন এমন ঢুকবেন মানুষরা নিজেদেরকে কঠিন করে নিয়েছে তার মানে ফাঁকি বাজি সবসময় ফাঁকি বাজি না ঘুমিয়ে আছি আচ্ছা আমার কার্ডটা ভরে দিও আজি তুমি যে বেতনটা খাবে সেই বেতনটা তোমার জন্য কি হালাল হবে কোন মানে একান্ত প্রয়োজনে হয়তো তুমি পাললে না যেতে সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের কাছে অনুমতি নাও এবং সাইন করার সঠিক টাইমটা লিখো দিয়ে যদি নিয়ম থাকে পাশে নিয়ম আছে আছে লিখে দেওয়া হয় তারপরে কর্তৃপক্ষ বিচার করবে যে এই জন্য তোমাকে কনসিডার করা যায় কি না বেতন কাটা যাবে কি না কিন্তু আপনি দেখলেন যে এই লিখলে পরে বেতন কাটা যাবে আর এই লিখলে বেতন কাটবে না তখন আপনি যেটা লিখলে বেতন কাটবে না সেটা লিখে দিলেন মিথ্যা হলো তো এই জালিয়াতি হলো বিভিন্ন জালিয়াতি অফিসের চাকরি অফিসের চাকরি অফিসের দায়িত্ব পালন করতে এসে কোরআন তেলা করা যাবে না আমি আল্লাহর ইবাদত করছি এটা কি ইবাদতের জায়গা তুমি বেতন নিচ্ছ বেতনভোগী কর্মচারী তোমাকে তোমার কাজের সময়ে কাজে ডিউটি করতে হবে সেই কাজ বাদ দিয়ে কাজ রেখে দিয়ে আল্লাহ প্রত্যেককে আর প্রত্যেককে দায়িত্বশীলতা সম্পর্কে কাল কেয়া মতে প্রশ্ন করা হবে ছাড়া হবে না কাউকে তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলে কি সুতরাং সতর্কতার বিষয় এইভাবে কাজে ফাঁকি দেওয়া মোটেই উচিত না এবং কোন চালবাজি করবে যে প্রতারণা করবে যে মানুষের সাথে প্রবঞ্চনা করবে সে জাহান নামে যাবে জাহান নামের কাজ সব জাহান নামের কাজ মাল হামিল্না যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে জালিয়াতি করতে পারে না এবং কোন প্রকারে ধোকাবাজি করতে পারে না যে পাসপোর্ট ভিসা ইত্যাদি নকল করে যদি কেউ বিদেশে আসে এবং সেখানে উপার্জন করে তাহলে তার বেআইনি চোরা কারবার বৈধ নয় অনেক মানুষ ব্যবসা করে যখন বিদেশ থেকে আসে যায় তখন শুল্ক বিভাগ একটা আছে কাস্টম বিভাগ সেই কাস্টম নির্দিষ্ট কাস্টম আছে এই মালে এত কাস্টম সোনাতে এত কাস্টম রূপতে এত কাস্টম ভাই এই মাল আনলে এই কাস্টম নির্দিষ্ট থাকে যেন ধোকা না দেয় যেহেতু ধোকা দিলেই আমি নবীর উম্মর থেকে খারিজ হয়ে যাবো আল্লাহ যেন আমাদেরকে পানাহ দেন আল্লাহ আমিন এখন কিছু সময় বাকি আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আসসালামু আলাইকুম আসসালাম আমরা সবাই জানি যে ভারতীয় দেশ তথা বিশ্বের অর্থনৈতিক শক্তিগুলি হলো ব্যাঙ্ক মাইক্রো ফাইন্যান্স কোম্পানি টোব্যাকো অ্যালকোহল ইন্টারনেট ফিল্ম প্রোডাকশান মিডিয়া এক্সেট্রা এক্সেট্রা আমরা সবাই জানি যে এই সবগুলো ইসলামিক শরীয় বিরোধী এই সবগুলি যদি একেবারে ব্যান্ড হয়ে যায় তবে এখানে ইসলামিক ইকোনমিক এর ভূমিকাটা কি। যদি হারাম হয় তাহলে কি হবে টবে দুনিয়া থেকে তুলে দিতে হবে এর কোনো বিকল্প হতেই পারে না মদ দুনিয়া থেকে তুলে দিতে হবে কোনো বিকল্প হতেই পারে না এবারে মদের জায়গায় আপনি অন্য পানীয় যেমন সফট ড্রিঙ্ক যেগুলো আছে কোল্ড ড্রিঙ্ক করতে পারেন ব্যবসা করতে পারেন যেগুলো হালাল আপনার হিসাবে আপনি হারাম জিনিস বর্জন করবেন এবং হালাল জিনিস গ্রহণ করবেন হালাল জিনিসের ব্যবসা আপনি হালাল জিনিসের ফ্যাক্টরি করবেন আপনার জর্দা খাওয়া যদি হারাম হয় তো জর্দা ফ্যাক্টরি বিকল্প কি হতে পারে মিষ্টি পান আছে মিষ্টি পান খান মিষ্টি পানের মাল মশলা তৈরি করুন হ্যাঁ এইভাবে আর কি বিকল্প যেটা আছে আপনাকে খুঁজে নিতে হবে যেটা হারাম করা হয়েছে হারামের বিকল্প কিছু আপনি বলবেন যে যেমন টিভি ফিল্ম টিলিম ফিল্মের বিকল্প আছে আপনি ইসলামী সিরিয়াল অনেকে বৈধভাবে যেটা করছে সেটা আপনি করতে পারেন শিশুদের বাচ্চাদের যে ছবিগুলো আছে সেগুলো আপনি করতে পারেন বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন যাতে নোংরামি নেই যাতে অশ্লীলতা নেই যাতে গান বাজনা নেই সেরকম বহু ব্যবস্থা আছে এবং চলছে আমরা যেখানে থাকি ইসলামী দেশে আমরা জানি ইসলামী চ্যানেল আছে তার জন্য পথ বেরিয়ে যাবে আর একটা বিষয় স্যার একটু আলোচনা করলে খুব ভালো হয় স্যার যে আমরা পাশ্চাত্য দেশগুলো যেমন আরব স্যার হম দেশগুলো অর্থনৈতিক দিক থেকে অনেকই উন্নত এশিয়া থেকে উন্নত হয়েছে তাদের প্রধান কারণ হল শিল্প তার মানে তারা বিজ্ঞানের রিসার্চ তারা বেশি করেছে আর বিজ্ঞান নিয়ে রিসার্চ করার ফলে বিভিন্ন নতুন নতুন যন্ত্র তারা আবিষ্কার করেছে আর যন্ত্র আবিষ্কারের মাধ্যমে তারা অনেকটা শিল্পোন্নত দেশ এই জন্য আমরা শিল্পোন্নত দেশ বলি শিল্পভাবে তারা উন্নত বাকি থাকলো আরো চারটা দিক আছে যে চারটা দিক নিয়ে তারা আরও উন্নত হয়েছে যেটা অবৈধ ইসলামের জায়জ না সেটা হচ্ছে নারী দেহ ব্যবসা দু নম্বর মাদক মাদকদ্রব্য ব্যবসা তিন নম্বর হচ্ছে সুদ ব্যাপকভাবে সুদের প্রচলন আর চার নম্বর হচ্ছে অস্ত্র ব্যবসা তো মূল কারণ যেটা বললাম তারা বৈজ্ঞানিকভাবে অগ্রগতি তাদের লাভ হয়েছে তারা অগ্রণী আছে এই সব কাজে এবং বিভিন্ন মেশিনারি তৈরি করার মাধ্যমে তারা উন্নত হচ্ছে আর আমরা যেটা উন্নয়নশীল দেশ বলি অথবা পশ্চাদবর্তী বলি তারা পিছনে আছে বিশেষ করে মুসলিমদের দেশ মুসলিম দেশগুলোতে এই শ্রেণির কোনো অগ্রগতি নেই তাদের না দিন আছে আর না দুনিয়া আছে না বিজ্ঞান আছে আর না ইসলামী জ্ঞান আছে তারা সর্বতভাবে পিছিয়ে যদিও অনেকে মনে করে যে ইসলাম মুসলিমদেরকে পিছিয়ে রেখে সেটা বাজে কথা ইসলাম কখনো বলে না যে তুমি বিজ্ঞান চর্চা করো না ইসলাম কখনো নিষেধ করে না যে তোমরা দুনিয়ার কোনো কাজ করো না ইসলাম চাই দুনিয়া এবং দিন কিন্তু ইসলাম এটা বলে যে তুমি দিন ছেড়ে দুনিয়াকে প্রাধান্য দিও না তুমি দুনিয়া করো কিন্তু দিনকে প্রাধান্য দাও আসলে জ্ঞান চর্চা বিজ্ঞানে এই সব কিছু ইসলামের নিশ্চয়ই অধিকার আছে ইসলাম নিষেধ করেনা তুমি বিজ্ঞানের পদক্ষেপ নিও না কিন্তু আসলে আমরা না দিন পেয়েছি আর না দুনিয়া এইভাবেই আমরা পিছিয়ে যাচ্ছি সুতরাং আমরা বারবার সে কথাই বলছি যে মুসলিমদের অর্থনৈতিক যে দিকগুলো আছে সেগুলো যদি পাকাপুক্ত করে এবং হারাম হারালের তমিজ করে যদি করা হয় তবেই বেশি উন্নত হতে পারবে তবে যদি বলে যে আমরা হারাম ভাবে ওদের মতো উন্নত হব। তাহলে আল্লাহর পক্ষ থেকে উন্নতি আসবে না যেহেতু একরকম সুদ সুদ হচ্ছে যতই আপনার বেশি ততই আপনার কম এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা যতই আপনি বেশি দেখেন ততই আসলে কমের দিকে সময় শেষ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওসল্লাহ নবীন মোহাম্মদ ওয়াল আলহি ও আজমাইন আসসালাম আলাইকুম ওরি